পরিবেশিত হবে আমাদের মূল আলোচনা হুনাইনের যুদ্ধ অষ্টম অষ্টমবর্ষে মক্কা বিজয়ের পরে এটি সবচেয়ে বড় যুদ্ধ তবে তার আগে আমরা ছোট একটি ঘটনা আলোচনা করব আর সেটি হচ্ছে কাবেন জুহায়ের ইসলাম গ্রহণ এই ঘটনাটি ঘটেছিল মক্কা বিজয়ের পরে যখন আলহাস্লাম মদিনায় ফিরে এলেন কাব ছিল তৎকালীন আরবের বিখ্যাত কবি তাকে আরবের সে আমলের সবচেয়ে সেরা কবি বললেও ভুল হবে না মক্কা বিজয়ের সময় কুরাইসদের বেশিরভাগ কবি অবশিষ্ট হয় মারা গেছে কিংবা মুসলিম হয়ে গেছে কিন্তু কায়াবিন জোহাইর তখনও মুসলিম হয়নি আমরা আগেই বলেছি যুগে কবিতা ছিল মিডিয়া প্রোপাগান্ডা আর কবিরা ছিল মেশিন। রাজনীতির একটা অস্ত্র ছিল ছিল বিখ্যাত কবি ইসলামের আগমনের পূর্বেই তার মৃত্যু ঘটে কিন্তু কায়াবি বিন জোহাইর আত্মপ্রকাশ করে এক ইসলাম বিদ্বেষী কবি হিসেবে তার কাব্যযুদ্ধের লক্ষ্যবস্তু ছিল ইসলাম এবং মুসলিম মক্কাবিচয়ের পর তাই কাব নিরাপত্তাহীনতা বোধ করতে থাকে কাবের ভাই ছিল মুসলিম সে তার ভাই কাবকে চিঠি লিখে জানায় যদি নিজের যান নিয়ে ভয় করো তাহলে এই দেশ ছেড়ে পালিয়ে যাও অথবা তব কর এবং মুসলিম হয়ে যাও তুমি যদি মাফ চাও তবে রসল্লা আলহিউসলাম তোমাকে মাফ করে দেবেন চিঠিটা পাবার পর কাব অনেকক্ষণ ধরে ভাবল কি করা যায় ভেবেচিন্তে তার মনে হল আসলে সে কখনোই মূর্তি পূজা বিশ্বাস করত না তার মনে হল সে ইসলাম গ্রহণে বরং আগ্রহী এরপর সে মদিনায় গেল কিন্তু কেউ তাকে চিনতে পারল না কারণ সে মক্কায় থাকলেও কুরাইশ বংশে ছিল না সে ছিল মুদায়না গোত্রের সবাই তার নাম জানত কারণ সে বিখ্যাত কবি কিন্তু চেহারা দেখে কেউ বুঝতে পারেনি সে হচ্ছে কাবেন জুহায়ের মদিনাতে সে তার এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিল বলল সে যেন তার আগমনের খবর গোপন রাখে পরদিন ফজরে সালাতের পর সে মসজিদে আসল রসুল্লা সাল আলী ওয়াস্লামের কাছে গেল তার হাতে রসল আলী হাত রেখে বলল কাবেন জুহাইর আপনার কাছে নিরাপত্তা চায় সে তার কৃতকর্মের ব্যাপারে অনুতপ্ত এবং সে ইসলাম গ্রহণ করতে চায় আপনি কি তা কবল করবেন যানের ভয়ে সে সরাসরি প্রথমে বলেই নি সেই হল কাব এবেন জুহাইর রসুল্লাহ আলী আসলাম তার প্রশ্নের উত্তরে বললেন হ্যাঁ করব এরপর কাব নিজের পরিচয় দিয়ে বলল আমিই কাবেন জুহাইর কাবের পরিচয় জানতে পেরে একজন আনসারী সাহাবি খুব রেগে গেলেন তাকে মেরে ফেলতে চাইলেন কিন্তু সাল্লাম তাকে দিয়ে বললেন তাকে ছেড়ে দাও সে তার কাজের জন্য তবা করেছে এবং ইসলাম গ্রহণ করেছে আমি কি আপনার জন্য একটা কবিতা পাঠ করতে পারি বললেন ঠিক আছে এরপর কয়াবেন জুহর রাদিল্লা আহ একটি কবিতা পড়ে শোনালেন যা পুরো আরবি সাহিত্যের সেরা একটি সাহিত্যকর্ম হিসেবে হয়। এই বলা হয়। মক্কা বিজয় বছরে আরও ছোটখাটো কিছু অভিযান পরিচালনা করা হয় রসল আলি আসালাম মক্কার চারপাশে ছোট ছোট গোত্রগুলো জয় করার জন্য অভিযান পাঠান বিজয় করার পর সেসব গোত্রে তিনি আমির জাকাত সংগ্রাহক এবং শিক্ষক পাঠিয়ে দিতেন যারা সেখানে ইসলামের শাসন নিশ্চিত করবে এবং ইসলামের দাওয়াত ও শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেবে গতপর্বে আমরা বড় বড় মূর্তিগুলো ধ্বংস করার জন্য রসুল্লা সাল আলী অভিযান প্রেরণ করেছিলেন সেগুলো নিয়ে আলোচনা করেছি ধ্বংস করার জন্য চারশো জনের নেতৃত্বে তুফাইল এবং আমল আনহোকে পাঠানিকে সেখানকার লোকেরা আবার সাথে তুলনা করতুল্লাহ আলী আসলাম জালিল এবং আব্দুল্লা রদোকে পাঠান জুল মূর্তি ধ্বংস করার জন্য এভাবে আরবের বুক থেকে কয়েক মাসের মধ্যে শির্কের চিহ্নগুলো নিশ্চিন্ন হয়ে যায় এখন আমরা আমাদের আজকের পর্বের মূল আলোচনায় প্রবেশ করব আর সেটি হচ্ছে হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের আগ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে সবচাইতে শক্তিশালী ধর্মীয় ও রাজনৈতিক শক্তি ছিল কোরাইশরা মক্কা বিজয়ের পরে আরও একটি শক্তি তখনও ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে কাজ করছিল তাদের কথা পর আনেও ইঙ্গিত করা হয়েছে আল্লাহ বলেন নহ্ন আর তারা বলে এ কেন দুই জনপদের মধ্যকার কোন মহান ব্যক্তির উপর নাজিল হল না সুরাফ ফসিলাত এই আয়াতে যে দুই জনপদের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মক্কা আর তয়েফ মক্কা বিজয়ের পর মুসলিম বিরোধী যে শক্তিটি অবশিষ্ট ছিল তাতে অন্তর্ভুক্ত ছিল হাওয়াজিন সাকিফ এবং আরক্ষি গোত্র এরা হুনাইনের যুদ্ধে অংশ নিয়েছিল সাকিফ গোত্র তাইফে বাস করত এটি ছিল হাওয়াজিনের একটি শাখা হাওয়াজিন ছিল কুরাইশের মতোই অনেকগুলো উপগোত্রের মূল গোত্র হাওয়াজিনরা কুরাইশদের প্রতিদ্বন্দ্বী ছিল সেই জাহিলিয়াতের যুগ থেকেই তবে এই দ্বন্দ্ব ছিল পুরোপুরি গোত্রীয় চেতনা থেকে উদ্ভূত দুই গোত্র নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজেদের মধ্যে শত্রুতা আলামের মক্কা বিজয় হাওয়াজিনা দুশ্চিন্তায় পড়ে যায় কেননা তাদের অস্তিত্ব এবং মানসম্মান দুটো নিয়েই টানাটানি একেত মুসলিমরা অপ্রতিরোধ শক্তি হয়ে উঠেছে তার উপর কুরাইশ বংশের কেউ এসে তাদের উপর ক্ষমতাবান হয়ে যাবে তারা কোনোভাবেই এটা মানতে পারছিল না তারা স্পষ্টতই বুঝতে পারছিল যে। মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল্লাহ আলী পরবর্তী লক্ষ্য হচ্ছে বিচারে সেটাই ছিল স্বাভাবিক ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তখন তারা তাকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করেছিল তাদের আচরণ তৎকালীন জাহিলিয়াতের মানদণ্ডেও প্রচণ্ড আপত্তিকর ছিল আরবদের মধ্যে সহজাত যে আর আতিথেয়তার প্রচলন ছিল তার ফটাও তারা দেখায়নি যখন মানুষকে মিথ্যা মাহবুত্যের পরিত্যাগ করে এক আল্লাহর দিকে আহ্বান করা হয় তখন আত্মীয়তা সম্পর্ক ভদ্রতা সৌজন্যবোধ সজাত্যবোধ গৌণ হয়ে যায় তাও হৃদ আর শিরকের দ্বন্দ্ব সবকিছুকে ছাপিয়ে মুখ্য হয়ে দাঁড়ায় এটাই চিরন্তন বাস্তবতা সুতরাং তারা সিদ্ধান্ত নিল মুসলিমরা আক্রমণ করার আগেই তারা মুসলিমদের ওপর হামলা চালাবে মালিক ইবেন আউফ আাসের নেতৃত্বে হাওয়াজিন সাকিফ বনু হিলাল বনু সায় বেন আবি বকর সহ বেশ কিছু গোত্র এক হলো। তবে কাব এবং কিলাব গোত্র তাদের ডাকে সাড়া দেয়নি মালিক বেন আউফ প্রায় বিশ হাজার যোদ্ধার সমন্বয়ে একটি শক্তিশালী বাহিনী তৈরি করল রসল সাল আলহাসাম তাদের এই সৈন্য সমাবেশের খবর শুনতে পেয়ে বারো হাজার সৈনিকের এক বাহিনী নিয়ে মক্কার বাইরে যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করলেন এই বারো হাজারের মধ্যে দশ হাজার সৈন্য মক্কা বিজয় অংশ নিয়েছিল আর এরপর আত্মলাকা থেকে আরো দুই হাজার সৈন্য যোগদান করে মক্কা বিজয়ের পর ক্ষমা এবং মুক্তিপ্রাপ্তদের বলা আত্মাক যেসব মক্কাবাসী মক্কা বিজয়ের পর মুসলিম হয়ে যায় তারা হল আত্মা এই অভিযান চলাকালীন সময়ে মদিনায় গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন আত্মা বিবেন উসাইদ জ্লা আনহু এই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল আগের চাইতে বেশি তাই কিছু সাহাবি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে বলতে লাগলেন সৈন্য সংখ্যার কমতের জন্য আজ আমরা পরাজিত হব না আমাদের সেনার সংখ্যা আজ অনেক এই কথা সূত্র ধরে আয়াত নাজিল হয়েছে যা আমরা পরবর্তীতে আলোচনা করব অন্যদিকে মালিক বেন আফ ছিল শূত্রপক্ষের কমান্ডার সে সবাইকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য বলল সোনো সবাই আজ পর্যন্ত মুহাম্মাদ সত্যিকারের কোন যুদ্ধে অংশ নেয়নি এতদিন তো আনারি লোকদের সাথে লড়ছে, যারা যুদ্ধের জও জানে না আর সেজন্যই তারা জিততে পেরেছে যুদ্ধের কৌশল হিসেবে মালিক এবেন আওফ তার সৈন্যদের আদেশ দিল যেন তারা তাদের স্ত্রী সন্তান আর সম্পদ নিয়ে ময়দানে চলে আসে করেন, আমরা মক্কা বিজয় করেছি এরপর হুনাইনে আক্রমণ করি সেদিন মশ্রিকরা যেভাবে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করতে এসেছিল তেমনটা আর কখনো দেখিনি প্রথম সারিতে ছিল ঘোরসাওয়ারিরা এরপরের সারিতে সৈনিকরা তারপরে সারিতে মহিলারা তার পরের এমন কি ভেড়া আর ভেড়ার পরের সারিতে ছিল উটে শাড়ি শত্রুপক্ষে একজন বিচক্ষণ বৃদ্ধ ছিল তার নাম দুরাই দেবেন আসিমাহ হাওয়াজিনদের মাঝে সে অনেক বিখ্যাত ছিল বলা এক জীবন্ত কিংবদন্তি তার খ্যাতির কারণ বহুবিধ সে ছিল সাহসী নির্ভীক যোদ্ধা দক্ষ রণকৌশলী এবং বিচক্ষণ একজন ব্যক্তি কিন্তু বার্ধক্যের কারণে এই যুদ্ধে নেতৃত্ব দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না তাই এই যুদ্ধে সে ছিল একজন উপদেষ্টা হিসেবে মালিক ছিল এই যুদ্ধের কমান্ডার উঠ থেকে নেমে দুরাই জিজ্ঞেস করল আমরা কোথায় আছি এখন এটা হলো আউতাস হল আওত অস্বারোহী বাহিনীর জন্য তো বেশ ভালো জায়গা পাথরেও নয় আবার নরম মাটিও নয় আচ্ছা এত সব হট্টগোল কিসের মনে হচ্ছে যেন উটের চলার আওয়াজ গাধার বিকট চিৎকার শিশুদের কান্না ছাগলের ভ্য ঘটনা কি বলত উত্তর আসল মালিক ইবেন আউফ তার বাহিনীর সাথে তাদের ধন সম্পদ আর পরিবার পরিজনকেও সাথে এনেছে এগুলো পেছনের সেই কাফেলারই আওয়াজ কোথায় সে মালিক ইবেন আউফকে ডেকে আনা হল দুরাইত তাকে প্রশ্ন করল মালিক ইবেন আউফ তুমি আজ তোমার গোত্রের নেতা আজকের দিনে তুমি যা সিদ্ধান্ত নেবে অনাগত ভবিষ্যতের ওপর তার সুদূর প্রসারই প্রভাব পড়বে এই যে আমি উঠে শব্দ গাধার বিকট চিৎকার শিশুদের কান্না আর ছাগলের ভ্যছি কাহিনীটা কি বলতো মালিক উত্তর দিল আমি আমার লোকজনের ধন সম্পদ আর স্ত্রী পুত্রকে সাথে করে নিয়ে এসেছি দুরাই জানতে চাইল আচ্ছা এই কাজটা তুমি কেন করলে মালিক জবাব দিল তাহলে প্রত্যেক সৈনিকের পেছনে তাদের পরিবার আর ধন সম্পদ থাকবে তাদের মায়ায় তাদের বাঁচাবার জন্য তারা মরিয়া হয়ে উঠবে মালিকের এই উত্তর দুরাইদের কাছে নিতান্তই বোকামি মনে হল সে রেগে গিয়ে বলল ভেড়ার রাখাল কোথাকার যদি যোদ্ধারা পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় তাহলে তাকে আটকাবার সাধ্য কার আছে যুদ্ধ যদি তোমার অনুকূলে যায় তাহলে ওই তলোয়ার আর বল্লধারী লোকগুলোই তোমার কাজে আসবে আর যদি প্রতিকূলে যায় তাহলে তোমার স্ত্রী পুত্র আর ধনসম্পদ তোমার বাড়তি ভোগান্তের কারণ হয়ে দাঁড়াবে দুরাইদ এরপর জিজ্ঞেস করল আচ্ছা ভালো কথা কাব আর কিলাব এই গোত্র দুটো কোথায় ওদের দেখছি না যে তারা যুদ্ধে আসেনি লোকেরা উত্তর দিল। দিলাইত বলল, তাহলে ক্ষিপ্রতা আর বিরত্ব দেখাবে কারা এই যুদ্ধ যদি মর্যাদার কিছু হত তাহলে ওরা অবশ্যই এই যুদ্ধে আসত তোমরাও যদি ওদের মতো আজ বিরত থাকতে কতই না ভালো হত ওরা যদি না এসে থাকে তাহলে এই যুদ্ধে এসেছে কারা সে উত্তর দিল এসেছে আমর এবেন আমির এবং আওফ এবেন আমির দুরায়েদ এবার বিরক্ত হয়ে বলল ধূর এরা আসলেও কি আর না আসলেও কি না পারবে উপকার করতে না পারবে ক্ষতি করতে মালিক এবং আউফের যুদ্ধের প্রস্তুতি নিয়ে আর পরিকল্পনা দেখে দুরাই যার পরাই হতাশ তার কাছে মনে হচ্ছিল এই যুদ্ধে যাওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত তবুও সে মালিককে উপদেশ দিল যাই হোক সোনিক তোমাকে একটা উপদেশ দিচ্ছি হাওয়াজিনের দলকে অশ্বারোদের সামনে রেখো না এদেরকে পেছনে পাঠিয়ে দাও শুধু অশ্বারোহীদের সাথে নিয়ে সাবিদের অর্থাৎ মুসলিমদের মোকাবেলা যুদ্ধ তোমাদের অনুকূলে যায় তাহলে পেছনে লোকেরা তোমাদের সাথে মিলিত হবে আর যদি প্রতিকূলে যায় তাহলে অন্তত তোমার পরিবার আর ধন সম্পদ বেঁচে যাবে আওফ এই উপদেশ কানে তুলল না উল্টা বলল আল্লাহর কসম আমি কখনো এমন করব না তুমি বুড়ো হয়ে গেছ তোমার বুদ্ধি বিবেচনাও পুড়িয়ে গেছে হওয়াজিনদের উদ্দেশ্যে হয় তোমরা আমার আনুগত্য করবে অথবা আমি এই তরবারির উপর ভরসা করব তোমরা শত্রুদের দেখবে তরবারি কোষমুক্ত করে একযোগে ঝাঁপিয়ে পড়বে মালিকিবেন আউফ আসলে চাচ্ছিল না এই যুদ্ধে দুরাইদের কোনো প্রকার সম্পৃক্ততা থাকুক কারণ সে এই যুদ্ধের কৃতিত্ব পুরোটাই নিজের খাড়ে নিতে চাচ্ছিল দুরাইদ মন খারাপ করে বলল না পারলাম এই যুদ্ধে সামিল হতে না পারলাম এই যুদ্ধ থেকে দূরে থাকতে এই আলোচনা থেকে নবীন আর প্রবীণের চিন্তা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য লক্ষণীয় দূরের মতো অভিজ্ঞতা আর বিচক্ষণতা ছিল না। অনেকটা প্রকৃতির নিজের নাম কামানোর জন্য বিশাল এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে সে দ্বিধা করছে না যুদ্ধের ময়দানে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার শুধু উৎসাহ উদ্দীপনা আর আবেগ যথেষ্ট নয় তার প্রমাণ একটু পরেই আমরা দেখতে আর পাবসালাম শত্রুপক্ষের উপর গোয়েন্দাকারি করার জন্য আবদুল্লা হাজ্রহুকে পাঠালেন আব্দুল্লাবেন আবি হাজ্রদ আনহ সফলভাবে শত্রু সেনার সংখ্যা এবং তাদের পরিবার ও সম্পদের উপস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসলামকে জানালেন কিন্তু অমর আব্দুল রাদহ তার কথা বিশ্বাস করতে পারলেন না তার দেয়া তথ্যকে নাকচ করে দিলেন আব্দুল্লাহ পাল্টা জবাব দিলেন আপনি আমার কথা বিশ্বাস না করলে অবাক হবার কিছু নেই কারণ আপনি নিজেই একসময় সত্য দিনকে অস্বীকার করেছেন আমার চাইতে শতগুন পবিত্র সত্তা আল্লাহ রসুলকে বললেন সে কি বলেছেন তখন হেসে অমর রাদুকে বললেন তুমি যে পথ হারা ছিল তা নিয়ে সন্দেহ নেই এরপর আল্লাহ তোমাকে সত্য পথে পরিচালিত করেছেন মুসলিম বাহিনীর অতিরিক্ত অস্ত্রের প্রয়োজন ছিল সেই প্রয়োজন মেটাতে রসুল্লাহাল আলী আসসালাম সাফওয়ান এবং অমাইয়ার সাথে কথা বলেন সাফওয়ান তখনও মুশ্রিক কোরাইশ নেতা হিসেবে তার ভালো সম্পদ ছিল অনেক অস্ত্রশস্ত্রও ছিল রসুল্লাহ সাল্ল আলি আসলাম তার কাছে বর্ষা আর ঢাল ধার হিসেবে চাইলেন সাফওয়ান রাজি হল রসুল্লাহ সাল আলিউস্লাম চাইলেই জোর করে অস্ত্রগুলো নিতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি অস্ত্রগুলো ফিরিয়ে দেওয়ার সময় দেখা গেল কিছু অস্ত্র হারিয়ে গেছে সে সবের ক্ষতিপূরণ দিতে চাইলেন কিন্তু সাফওয়ান রাজি হল না ততদিনে তার মন পরিবর্তন হয়ে গেছে এবং সে ইসলাম গ্রহণের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে তার ইসলাম গ্রহণের কাহিনী সামনে আসবে যুদ্ধের দিনে আবহাওয়া ছিল খুবই উত্তপ্ত আর শুষ্ক মুসলিম মুজাহিদ বাহিনী অগ্রসর হল তারা হুনায়নের উপত্যকা ধরে এগোতে লাগলেন পাহাড় দিয়ে সোজার সামনে এগোনোর সময় কিছু পুঁছে ওঠার আগেই হঠাৎ করে চার চারদিক থেকে শুরু হল তীর বৃষ্টি এরপর হাওয়াজদিনের অশ্বারোহীরা মুসলিমদের উপর হামলা চালায় উপর্যপরি অতর্কিত হামলায় মুসলিম সেনারা পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়ে দিশেহারা মুসলিম সেনারা ছত্রভঙ্গ হয়ে চার পাশে পালাতে থাকে যুদ্ধের প্রথম ধাক্কায় মালিক ইবেন আওফের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয় তার পরিকল্পনা ছিল প্রতিটি গিরিপথ গোপন আর সংকীর্ণ স্থানে থাকা। আর মুসলিম বাহিনী সেই গিরিপথে এলেই তাদের উপর আচমকা আক্রমণ করা আক্রমণ পরিচালিত হবে দুটি আক্রমণে পাহাড়ের দুই পাশ থেকে তীর ছোড়া হবে এরপর মূল সেনাবাহিনী মুসলিমদের উপর প্রচন্ড আক্রমণ হানবে মুায় ছিল না হাউজেনের সৈনিকরা এভাবে আছে। হাউজেনের বাহিনী ছিল সুশৃঙ্খল প্রথমে ছিল সাওদের সারি তারপর পদাতিক সৈনিকদের শাড়ি তারপর মহিলাদের শাড়ি এবং তার পেছনে ছিল পশুপাল তাদের দক্ষ তীর ছিল তার উপর অশ্বারোহী হাওয়াজিন সেনারা মুসলিমদের উপর কঠিন হামলা চালায় মুসলিম সেনাবাহিনীর সামনের দিকে ছিল বনুস্তুলাইম গোচ্ছে সেনা দল আকস্মিক হামলা তীব্রতা ও ভয়াবহতা সামাল দিতে না পেরে তারা যুদ্ধের ময়দান থেকে পালানো শুরু করল তাদের পেছনে ছিল আত্মলাকা তারা মাত্র ইসলাম গ্রহণ করেছে তারাও যুদ্ধের ময়দান ছেড়ে পিছু হতে লাগল উঠগুলো পালাতে গিয়ে একটা পর আরেকটা হুমড়ে খেয়ে পড়ে এই হামলা এতটাই তীব্র আর আচমকা ছিল যে মুসলিমদের সেরা পদাতিক সৈন্য সালামা এবেন আল আকুয়া রাদুহ ময়দান ছেড়ে পালাতে থাকেন মুসলিম বাহিনী পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়ল এভাবে দেখতে দেখতে প্রায় সবাই উধাও হয়ে গেল ময়দানে টিকে থাকলেন অল্প কিছু মানুষ আল্লা রসুল্ল আলী ওসালাম কিছু মহাজির এবং আনসার এবং আহলে আহলেবায়দের লোকেরা আল্লাহ বলেন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 অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায় এবং হুনায়নের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল অথচ তা তোমাদের কোন কাজে আসেনি আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল অতপর তোমরা প্রদর্শন করে পলায়ন বাহিনীর এই ইমানের মুসলিমরা যেন ইমান হারা হয়ে গেল আবু সুফিয়ান এরা তো পালাতে পালাতে সমুদ্রের পারওয়ান এবেন ওমাইয়ার ভাই বলে ওঠে জাদুর কেরামতি আজ শেষ জাদু আর কাজ করছে না কথা শুনে সাফওয়ান গেল। থাম তুই আল্লাহ তোর মুখ ভেঙে দেখ আল্লাহর কসম আমি একজন ক্রাইশের কর্তৃত্ব মেনে নিতে রাজি আছি কিন্তু কোন হাওয়াজিনের কর্তৃত্ব মানতে রাজি নই এদিকে অবিচলভাবে ময়দানে দাঁড়িয়ে তিনি সবাইকে ডাকছেন আর বলছেন লোকেরা তোমরা কোথায় যাচ্ছ আমার দিকে আসো আমি মোহাম্মদেন আব্দুল্লা আল্লাহ রসুল কিন্তু কেউ তার দিকে ফিরেও ছিল না সবাই শত্রুদের আক্রমণের ধাক্কায় পরিমনে করে ছুটছে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম তবুও সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলতে থাকেন আমি আল্লাহর নবী আমি মিথ্যাবাদী নই আমি আব্দুল সন্তান। এই সময়টাতে মুখে ছিলেন চাচা আব্বাস আবু সুফিয়ান ইবনুল হারিস রাদিল্লা আনহু এবং অল্প কিছু মোহাজির ও কোরাইশ আল্লাহ রসুল্লাহ আলি আসলাম আব্বাস রাদহুকে বললেন আব্বাস সামোরার লোকদের ডাক দাও সামোরা হচ্ছে বায়াতুর রিদওয়ানে উপস্থিত সাহাবিদের দল আব্বাস চিৎকার করে বায়তুর রিদানের সাহাবিতে ডাকলেন সেরা সব সাহাবি তার আহ্বানের সাথে সাথে তারা যেন তীরের বেগে ময়দানে ফিরে আসলেন আর যে যেভাবে পেয়েছেন ময়দানে ফিরে আসলেন উটের জন্য অপেক্ষা না করে ঢাল আর তলোয়ার নিয়ে তারা দৌড়ে চলে আসলেন আর ময়দানে এসে বলতে থাকলেন হ্যাঁ হ্যাঁ আমরা এসেছি আমরা এসেছি এরপর বিশেষভাবে আনসারদের আহ্বান করা হল বিশেষভাবে ডাকা হল খাজরাজদের ডাকা হলো একে একে সব গোত্রকে মুসলিমদের অনেকেই প্রাথমিক ধাক্কা সামলে ময়দানে ফিরে এল রসুল্লা আলী আসলামের চারপাশে জড় হলেন প্রায় একশো সাহাবি প্রচন্ড যুদ্ধ শুরু হল আল্লাহ এবার ময়দানের দিকে দৃষ্টি মেলে বললেন এবার ঠিকই জ্বলেছে যুদ্ধের অগ্নিশিখা আল্লাহ আলি আসলাম একমুঠো ধুলো তুলে মুশিদদের দিকে নিক্ষেপ করলেন বললেন মোহাম্মদের রবের শপথ তোরা ধ্বংস হ এই ধুলো শত্রুবাহিনীর প্রত্যেকের চোখে গিয়ে পড়ে এরপর তীরন্দাজরা আর মুসলিমদের উপর তীর ছুটতেই পারেনি এটা ছিল আল্লাহর পক্ষ থেকে মোজিজা এর পরেই লাগলু দল وذالك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذالك على من يشاء والله غفور رحيم تار پر الله تار پوكو تكي پشانتي نازل قولن تار رسول روپور ومومن دروپور এবং নাজিল করলেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা আর কাফিরদেরকে দেখাদ দিলেন আর এটা কাফিরদের কর্মফল এই সৈন্য আের জুবাই রেবেন মোতাইম বলেন আমরা আকাশে কালো মেঘ দেখতে পেলাম এরপর যখন তা মাটিতে নেমে এল আমরা দেখলাম অগণিত পিপরা এ যেন পিঁপড়ার গালিচা আর আমরা মনে করলাম এটাই হল আল্লাহর সৈন্য আল্লাহ রস্ল আলী ওসলাম যখন মুশ্রিকদের উপর ধুলো নিক্ষেপ করেছিলেন তা তাদের অন্তরে প্রবল ত্রাস আর আতঙ্কের জন্ম দেয় আর মুমিনদের অন্তরে আল্লাহ ঠেলে দেন প্রশান্তি বা সাকিনা যুদ্ধেও এমনটা হয়েছিল আল্লাহ যদি চান যুদ্ধক্ষেত্রের অস্থির পরিস্থিতিতেও তার বান্দাদের মনে প্রশান্তি ঠেলে দিতে পারেন এই প্রশান্তি ছিল আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সাহায্য আর এই সাহায্য আসার পরেই যুদ্ধের পরিস্থিতি বদলে যায় মুসলিমরা ময়দানে ফিরে আসলে হেওয়াজিনরা আর কোন পাল্টা আক্রমণ তো দূরে থাক কোনো প্রতিরোধই করতে পারেনি বরং তারা ময়দান ছেড়ে পালাতে শুরু করে সম্ভবত এর কারণ হল অনভিজ্ঞ মালিক এবং আওফের আর কোনো বিকল্প পরিকল্পনা ছিল না একটি মাত্র কৌশলকে পুঁজি করে তাদের এই কাহিনী যুদ্ধে অংশ নেয় প্রাথমিকভাবে তাদের এই কৌশল কাজে লাগলেও যখন মুসলিমরা ঘুরে দাঁড়াল তখন তাদের কৌশলগত দুর্বলতা প্রকাশ পেয়ে যায় ফলে তারা হেরে যেতে থাকে যে অল্প কয়েকজন সাহাবি রসল উল্লাহ সাল আলী সাথে থেকে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আবু বকর অমর ইবনুল খাত্তাব আলী এ আবি তালিব আব্বাস এ বেন আব্দুল মুতালিব তার ছেলে ফাজ আব্বাস আবু সুফেন ইবনাল হারিস রাবি আবেন হারিস উম্মে আইমানের ছেলে আইমান এ বেন আবদুল্লাহ রদিয়াল আনহুম প্রমুখ পরাজিত হবার পর শত্রুদের একটি দল তয়েফ অভিমুখে চলে যায় অন্য আরেকটি দল নাখলার দিকে পলায়ন করে কিন্তু আরেকটি দল আওতাসের পথ ধরে রসুল্লাহ সাল্ল আলী আসলাম আবু আমের আস আরি রাজ আনহুর নেতৃত্বে একটি পিছু নেওয়া দল আওতাসের দিকে প্রেরণ করেন উভয় দলের মধ্যে সামান্য সংঘর্ষের পর মুশরিক দল পলায়নে উদ্বত হলো। তবে এই সংঘর্ষে দলনেতা আবু আমের আশ আরি রাজ আনহু শহীদ হয়ে যান মুসলিম ঘোষ একটি দল নাখলার দিকে প্রত্যাবর্তনকারী মুশ্রিকদের পিছু নেন এবং দুরাইব বিন সিম্মাহকে পাকড়াও করেন যাকে রাবিয়া বিন রাফে হত্যা করেন মুসলিমরা পরাজিত মুসিদদের তৃতীয় এবং সবচেয়ে বড় দলটির পিছু নিয়ে তাইফের পথে গমন করেন যুদ্ধলব্ধ সম্পদ একত্রিত করার পর স্বয়ং নসল সাল আলীস্লামও তাদের সাথে যাত্রা করেন গনিমতের মধ্যে ছিল যুদ্ধবন্দী ছয় হাজার উঠ চব্বিশ হাজার বকরি চল্লিশ হাজারেরও বেশি এবং রোপ চার হাজার উকিয়া অর্থাৎ এক লক্ষ ষাট হাজার দিরহাম যার পরিমাণ প্রায় ছয়শ কেজির কাছাকাছি আলী ওয়াসালাম সকল সম্পদ একত্রিত করার নির্দেশ প্রদান করেন অতঃপর সেগুলো জিরানা নামকের স্থানে জমা রেখে মাসউদ এ বেন আমর গিফারিকে তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করেন তাইফের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন এবং অবসর না হওয়া পর্যন্ত তিনি গণিমত বন্টন করেননি হুনাইনের যুদ্ধের কিছু ঘটনা নিয়ে প্রথম ঘটনা আবু কাতাদা রদেল ওয়ানহর ঘটনা ঘটনাটি আবকাতার রদেল্লা আনহু নিজেই বর্ণনা করেছেন হুনাইনের দিনে আমি দেখলাম দুই সৈনিক লড়াই করছে একজন মুসলিম আর একজন মুশ্রিক সে লড়াইয়ে আরেক মুশ্রিক তার মুশ্রিক বন্ধুকে সাহায্যের জন্য যোগ দিল এই দৃশ্য দেখে আমি ছুটে গিয়ে তার হাত কেটে ফেললাম তখন সে তার আরেক হাত দিয়ে আমার গলা চেপে ধরে ওয়াল্লাহি সে এত জোরে আমার গলা চেপে ধরে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবার মতো অবস্থা হয় কিন্তু সে একসময় রক্তক্ষরণের কারণে ধপ করে পড়ে গেল তখন আমি তাকে আরেকবার আঘাত করে হত্যা করলাম আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে যুদ্ধ চালিয়ে যাওয়া আমার জন্য সম্ভব ছিল না এই অবস্থায় মক্কার কেউ এসে তার জিনিসপত্র তুলে নিল যুদ্ধ যখন পুরোপুরি শেষ হল তখন রসল সাল্লাহ আলী ওয়াসলাম ঘোষণা করলেন যুদ্ধের ময়দানে যে যাকে হত্যা করবে সেই হবে তার জিনিসপত্রের মালিক তখন আমি বললাম ইয়া রাসল্লাহ আমি এক লোককে হত্যা করেছি তার অনেক জিনিসপত্র ছিল কিন্তু আমি তখন খুব ক্লান্ত হয়ে পড়ি তাই কে যেন তার জিনিসপত্র উঠিয়ে নিয়েছে তা বলতে পারবো না তখন মক্কার সেই লোক এসে বলল সে সত্য বলেছে রসল আমি সেই জিনিসপত্র নিয়ে এসেছি আপনি জিনিসগুলো আমাকে দিয়ে দিন এ কথা শুনে আবহ করল আনহু কর উঠে বললেন আল্লাহর কসম এটা কখনো হতে পারে না আল্লাহর পথে লড়াই করা সিংহের সম্পদে তুমি ভাগ বসাতে চাও কখনো না তার জিনিস তাকে ফিরিয়ে দাও তখন আল্লাহ রসুল্ল আলী বললেন আবু বাক ঠিকই বলেছে ওর প্রাপ্য জিনিস ওকে ফিরিয়ে দাও এরপর আমি সাথে সাথে তার কাছ থেকে সবকিছু নিয়ে নিলাম এরপর সেটা বিক্রি করে খেজুর বাগান কিনলাম সেটাই ছিল আমার মালিকানাধীন প্রথম সম্পত্তি এই ঘটনা থেকে জানা যায় যে কোন মুসলিম যদি কোনো কাফিরকে যুদ্ধের ময়দানে হত্যা করে তবে ওই কাফিরের সাথে যা কিছু ময়দানে ছিল সেগুলো সেই মুসলিম লাভ করবে দ্বিতীয় ঘটনা সাহসিকতা একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন স্বামী আবু তাকে জিজ্ঞেস করলেন এটা কি উম্মেসাল্লাইম উত্তর দিলেন কোন কাফির আমার কাজ দিয়ে গেলে আমি তার পেট চিরে নাড়ি ভুরে বের করে ফেলব এই কথা শুনে ফেললেন উমেস্লাইম এরপরে বললেন ইয়া আপনাকে ফেলে পালিয়ে যাওয়া তুলাকাদের আমি হত্যা করব। করবো আলহাম তখন তাকে শান্ত করে বললেন হসবুল মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অর্থাৎ তুমি চিন্তা কর না আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন তাদের হত্যা করার কোন প্রয়োজন নেই হুনায়নের এই যুদ্ধের সময় উম্ম সুলাইম ছিলেন অন্তঃসত্ত্বা তালহা তখন তার গর্ভে দুঃখজনক বিষয় হল উম্মার স্বর্ণযোগে মুসলিম নারীরা যে সাহসিকতা দেখিয়েছেন বর্তমান সময়ের মুসলিম পুরুষরাও সে ধরনের সাহস রাখে না তৃতীয় ঘটনা এবহাক থেকে বর্ণিত একটি ঘটনা থেকে আমরা জানতে পারি এই যুদ্ধে রসুল্লাহ আলীসলামের দূর সম্পর্কের এক মুসিক আত্মীয় রসুল্লাহ সাল্লাহ আলী আসলামকে হত্যা করার চেষ্টা করে তার নাম হচ্ছে সাইবা এ বেন উসমান সে ছিল বনু আবদুদ্দার কোচের তার বাবা ওসমানকে মুসলিমরা ওহুদের যুদ্ধে হত্যা করে তাই তার প্রতিশোধ নেবার জন্য প্রবল স্পৃহা কাজ করছিল এদিকে তার সন্তান মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে যুদ্ধের এক পর্যায়ে যখন সে দেখল সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক দূরে সরে যাচ্ছেন তখনই সে ভাবল আজই মুহম্মদ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ আজ আমি তাকে হত্যা করব এরপর সে বর্ষা হাতে সামনে এগোতে যাচ্ছে তখন কোথা থেকে যেন আলো এসে তার চোখ পুরোপুরি ধিয়ে দিল আল্লাহ রসুল্লাহ ঘুরে সাইবাকে দেখলেন এবং তার হৃদয়তের জন্য দোয়া করলেন আল্লা রসুলের দোয়া কবল হল এবং মুহূর্তের মধ্যে সাইবার অন্তর বদলে গেল এরপর সে মুসলিমদের পক্ষে যুদ্ধ করতে লাগল বাকি জীবনও সে ভালো একজন মুসলিম হয়েই কাটায় চার নম্বর এক নারী হত্যার ঘটনা যুদ্ধের পর দেখা গেল একদল লোক জটলা পাকিয়ে দাঁড়িয়েছে রসুল্লাহ আলীদেরকে জিজ্ঞেস করলেন কি হচ্ছে এখানে বললেন এই মহিলা যোদ্ধাদের কেউ নয় সে তো যুদ্ধ করেনি এরপর তিনি খালিদিন ওয়ালিদকে নির্দেশনা দিয়ে পাঠালেন যেন নারী এবং শিশুদেরকে হত্যা করা না হয় এই নির্দেশনা ইচ্ছাকৃত হামলার ক্ষেত্রে প্রযোজ্য দুরাইদেন আসিমার মৃত্যু রাবিয়া এ বেন রুফাই নামের একজন মুসলিম দুরায়েতকে পালাবার সময় ধরে ফেললেন একটা উটের উপর পালকির ভেতরে তাকে পাওয়া যায় এসব পালকি বা হাউদাজের ভেতরে সাধারণত মহিলারা থাকত তিনি দুরায়েতকে টেনে বের করে আনেন দুরায়েত জিজ্ঞেস করল কি চাষ তুই আমিই তোকে হত্যা করব রাবিয়া উত্তর দিলেন কে তুই আমি রাবিয়া। এই বলে তিনি তরবারি দিয়ে দুরায়েতকে আঘাত করলেন আঘাতটা তেমন মারাত্মক ছিল না তাই দেখে দুরাইত বলল তোর মা মনে হয় তোকে শেখাইনি কিভাবে তলোয়ার চালাতে হয় তুই যা ওই জিন থেকে আমার তরবারি নিয়ে এসে আমাকে আঘাত কর ঠিক এইখানে এই আমার সিট দাঁড়ার উপর খুলির নিচে মারবি আমি এভাবেই মানুষ পারতাম এরপর যখন তুই তোর মায়ের কাছে ফিরে যাবি বলবি আমি দুরাইদিন আসিমাহকে হত্যা করেছে। আল্লাহর কসম করে বলছি তোদের মায়েদেরকে আমি বহুবার যুদ্ধে বাঁচিয়েছি দুরাইদ রাবিয়াকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলার কারণ হল রাবিয়া নিজেও একজন হাওয়াজিন গোত্রের সন্তান ছিল কিন্তু পার্থক্য হলো তিনি ছিলেন মুসলিম আর দুরাইদ কাফের। কা রাবিয়া এরপর দুরাইদের কথা মতোই আঘাত করলেন দুরাইদ কেন এমন আচরণ করল এই ধরনের আচরণ আমাদেরকে কিছুটা অবাক করতে পারে তবে এটা ছিল সেই গোত্রীয় যুগের বাস্তবতা দুরাইদের এই আচরণ এক প্রকারের অধ্যত্ত গোত্রীয় অধ্যত্ত দুরাইদের মতো লোকদের কাছে গোত্রের সম্মান আর গৌরব ছিল সব গোত্রের জন্য জীবন গোত্রের জন্য মরণ তাই মৃত্যুর আগেও সে বলছিল আমার মতো লোককে মারতে পারাটা তোর জন্য এক বিশাল ব্যাপার কার কি আছে তা একমাত্র আল্লাহ আজ তোবাজ ছাড়া কেউ জানে না কাজেই মুসলিমদের উচিত নিজেদের ইমানের ব্যাপারে তুষ্ট হয়ে না পড়া আল্লাহর কাছে সবসময় দিনের উপর অবিচল থাকার জন্য সাহায্য চাওয়া যে আবুতালেব সারা জীবন আল্লাহ রসুল্সাল্ল আলী আসলামকে সাহায্য সহযোগিতা করেছেন আগলে রেখেছেন সেই আবু তালিব কাফির হয়ে মৃত্যুবরণ করেছেন কিন্তু আলি আসলামের বিরুদ্ধে যুদ্ধ করা আবু সুফিয়ান শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে হুনাইনের যুদ্ধে হাউজিন গোত্রের বিপর্যয়ের জন্য দায়ী ছিল মালিক ইবেন আউফ একাই সে অভিজ্ঞ দুরাইদের মতকে পুরোপুরি অগ্রাহ্য করে নিজের অপরিণত সিদ্ধান্তের উপর অটল ছিল কিন্তু এই মালিক ইবেন আউফ শেষ পর্যন্ত মুসলিম হয়ে যায় আর বিজ্ঞ পরামর্শদাতা দুরাই দেবেন আসিমাহ কাফির হিসেবে মৃত্যুবরণ করে হুনাইনের যুদ্ধের আগের রাতের কথা রাতের বেলা পাহারা দেওয়ার জন্য কাউকে খুঁজছিলেন উদ্যোগী হয়ে এগিয়ে আসলেন্লা আলিউসলাম তাকে পাহারা দেবার জন্য জায়গা দেখিয়ে বললেন তোমার অংশ থেকে যেন আক্রমণ না আসে সেটা দেখার দায়িত্ব তোমার আনাসেবেন আবি মার্সাদ রেল আনহ তার বাহনে করে পাহাড়ের পাশ ধরে পাহাড়ের স্থানে চলে গেলেন পরদিন ভোরবেলা রসুল্লাহসাল আলিম সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি তোমাদের সওয়ারিকে দেখেছ সাহাবিরা বললেন আনাসেবেন আবি মার্সাদ এখনও ফিরেনি ফজরের সালাদ শেষ হবার পর দেখা গেল আনাস পাহাড় থেকে নেমে আসছেন রসুল্লাহ আলিয়াস্লাম তাকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করলেন তিনি উত্তর দিলেন আমি সালাদ আদায় করা আর প্রকৃতির ডাকে সারা দেওয়া ছাড়া আমার জায়গা থেকে নড়েনি। আল্লাহ আলী আসলাম খুব খুশি হলেন তাকে বললেন তুমি তো জান্নাতকে নিজের জন্য অবধারিত করে ফেলেছ আজকের পর আর কোনো অতিরিক্ত ভালো কাজ না করলেও তোমার চলবে এই হাদিসটি বর্ণিত হয়েছে মহান আল্লাহর পথে যুদ্ধক্ষেত্রে পাহারা দেবার ফজিলত শিরোনামে আনাসেবেন আবী মারসাদ রাদিল্লা আনহু আল্লাহর রাস্তায় মুজাহিদ্দের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন পথে পাহারা আল্লাহ অথবা আলীবাদ কত বড় একটা এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা হল প্রত্যেক সাহাবিকে আল্লাহ রসুল আলাদা ভাবে কদর করতেন ফজর সালাতের সময় তিনি আনাসরাদ আনহর খোঁজ নিয়েছেন ফিরে এসেছেন কিনা তা জানতে চেয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের জন্য তাকে আখিরাতে পুরস্কারের সুসংবাদ দিয়েছেন বকর হুনাইনের যুদ্ধে অংশ ছিলেন সেই কোত্রের যুদ্ধের পর তিনি বন্দী হলেন তাকে বাজারে নেবার সময় তিনি বললেন তোমরা কি জানো না আমি তোমাদের সাথীর আল্লাহ রসো দুধ বোন ঠিক নিশ্চিত ছিলেন না যে সাইমা ছত্য বলছেন কিনা তাই তারা কাছে নিয়ে গেলেন। সাইমাকে আল্লাহ আলহামের কাছেও সাইমা রাদ আনহাকে চিনতে পারছিলেন না কারণ সাইমার সাথে তিনি একসাথে বড় হয়েছেন প্রায় পঞ্চাশ বছর আগে তিনি সামমাকে তার দাবি প্রমাণ করতে বললেন সাইমা বললেন তুমি যখন ছোট ছিলে একবার আমি তোমাকে কোলে নিয়েছিলাম আর তুমি আমার পিঠে কামড় দিয়েছিলে সেই দাগ এখনও আছে আলিম তখন নিশ্চিত হলেন এটা আসলেই তার বোন তিনি দুধ বোনের সম্মানে নিজের গায়ের চাদর খুলে পিছিয়ে দিলেন সায়মাকে সেখানে বসতে বলেন। বললেন তুমি চাইলে ইসলাম গ্রহণ করে এখানে থেকে যেতে পারো তাহলে অনেক আদর আর ভালোবাসা পাবে অথবা তুমি চাইলে তোমার গোত্রের কাছেও ফিরে যেতে পারো সায়মা নিজ গোত্রের কাছেই ফিরে যেতে চাইলেন তার বোনকে একজন দাসী যান। হুনাইনের যুদ্ধে সবচেয়ে বড় যে শিক্ষা সেটি হচ্ছে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে সংখ্যা বা শক্তি নয় ভরসা কেবল আল্লাহরই করতে হবে হুয়াই যুদ্ধ প্রসঙ্গে আল্লা তাল্লা বলেন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 চাল অ জল্লাহু সকিন তুয়াল সূলিহীন জল জুনুদন্তরৌহওয় ফদলি কজ جَزَاءُ ফিরী অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায় এবং হুনায়নের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল অথচ তা তোমাদের কোনো কাজে আসেনি আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল অতঃপর তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করেছিলে তারপর আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন তার রসুলের ওপর ও মুমিনদের ওপর এবং নাজিল করলেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা আর কাফিরদেরকে দেখাব দিলেন আর এটা কাফিরদের কর্মফল এরপর আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদের তওবা কবুল করবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুরা আত আয়াত ২৫ থেকে সাতাশ এই আয়াতগুলোতে আল্লাতলা হুনায়নের যুদ্ধের চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন প্রথম আয়াতে আল্লাহ আল্লাহতালা মুসলিমদের মনের অবস্থা আমাদের সামনে প্রকাশ করেছেন হুনায়নের দিনে ছিল তারা আত্মবিশ্বাসী নিজেদের শক্তি সামর্থ্য দেখে তারা খুব খুশি হয়ে যায় আর পরের আয়াতেই আল্লাতলা সে মুসলিমদের আরেকটি চিত্র আমাদের সামনে তুলে ধরেন এই মুসলিমরা যারা একটু আগেও খুব আত্মবিশ্বাসী ছিল তারা ময়দানে গিয়ে অতর্কিত আক্রমণ সামলাতে না পেরে ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে তাদের শক্তি সামর্থ্য তাদের কাজে আসেনি আর তারপরেই আল্লাহ মুসলিমদেরকে সাহায্য করলেন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি ঢেলে দিলেন তাদের জন্য সৈন্যবাহিনী নাজিল করলেন এবং কাফেরদেরকে পরাস্ত করলেন কাজেই মুসলিমরা যদি ভাবে সংখ্যাধিক্ষ তাদের বিজয় এনে দেবে সামরিক শক্তি আর প্রযুক্তি তাদের বিজয় এনে দেবে যদি তারা ভাবে যে শুধু অস্ত্রের জোরে উম্মাহ বিজয় ছিনিয়ে আনতে পারবে তাহলে মুসলিমরা ভুলে রাজ্যে আছে এটাই হুনাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বিজয় আসে আল্লাহ আজ্জাওয়াজালের পক্ষ থেকে আর বাকি সবকিছুই উপকরণ মাত্র উপকরণ কখনও আমাদের বিজয় এনে দেয় না এটাই হল আল্লাহ আজ্জাওয়াজালের ওপর আমাদের ইমান আমাদের ভরসা আমাদের নির্ভরশীলতা আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব মুসলিমদের বড় বড় বিজয়গুলো সংখ্যাধিক্ষের কারণে আসেনি আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের সিরিয়াতে যতগুলো গাজওয়া নিয়ে আমরা আলোচনা করেছি তার প্রায় সবকটিতে মুসলিমদের চাইতে শত্রুপক্ষের সংখ্যা বেশি ছিল খোলাফায় রাশিদের সময় দুটো বিখ্যাত যুদ্ধ হল যুদ্ধ এবং ইয়ারমুখের যুদ্ধ কাদেশিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল পারস্যের বিরুদ্ধে আর ইয়ারমুখ রোমানদের বিরুদ্ধে দুটো যুদ্ধেই শত্রুরা মুসলিমদের চাইতে দক্ষতা শক্তিমত্তায় যোজন যোজন এগিয়েছিল কিন্তু মুসলিমরা এই দুটি যুদ্ধে বিজয় হয়েছে পার্থিব তথ্য উপাত্তের বিচারে কোনোভাবেই এই যুদ্ধগুলোতে মুসলিমদের বিজয় হবার কোন কারণ ছিল না তবু মুসলিমরা জয় হয়েছে এর কারণ আল্লাহ আজ্জাওয়াজাল তাদেরকে সাহায্য করেছেন তিনি ইচ্ছা করেছেন যেন মুসলিমরা জয় লাভ করে পার্থিব বিচার বিশ্লেষণেই সবকিছু নয় কোনো বাহিনী আপাত দৃষ্টিতে যতই শক্তিশালী হোক না কেন তাদেরও দুর্বলতা আছে আল্লাহ যখন চান সময় মতো সেই দুর্বলতাকে প্রকাশ করে দেন আর তাদের শক্তিকে অকেজ করে দেন সমস্ত ক্ষমতা কেবল আল্লাহরই হাতে যেটাকে আমরা দুর্বলতা মনে করি সেটাকে তিনি শক্তিতে রূপান্তরিত করতে পারেন আর যেটাকে আমরা শক্তি মনে করি সেই শক্তিকে তিনি চাইলে দুর্বলতায় রূপান্তরিত করতে পারেন আজকের আমরা এখানেই শেষ করছি। হুনাইনের যুদ্ধের কাহিনী অবশ্য এখানেই শেষ নয় হুনাইনের যুদ্ধে পালিয়ে যাওয়া সেনাদের তারা করার জন্য আল্লাহ আল্লাস্লাম একাধিক মুজাহিদ বাহিনী প্রেরণ করেন সবচেয়ে বড় দলটি পালিয়ে যায় তাই অবরোধ করেন পরবর্তী রবিলমিনার www.facebook.com slash raindrops of our youtube channel www.youtube.com raindropsmedia.org2015 raindrops